নক্ষত্রযুক্ত দুই বালু বহুকাল আগের কথা ছিল তারা বাস করত পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ল্যাপটিজা ল্যাপটিজা ছিল এক মেষ পালকের কন্যা মাথায় তার এক রাস কনচুল মসৃ নরম ত্বক তাকে সবার থেকে আলাদা করে দিয়েছিল তার রূপে মুগ্ধ শহরের সবাই কি পশু পাখি নয় আকাশের তারারাও ল্যাপটিজার রূপ এবং উদারতা দেখে মুগ্ধ এরকমই এক নক্ষত্র ছিল লিম ল্যাপটিজা তোমার খুব বড় মন আমরা একটা আশীর্বাদ তোমার বিয়ের ছ মাস পরে তোমার চমজ পুত্র একসাথে জন্মাবে তারা হবে নক্ষত্রযুক্ত দুই বালক নক্ষত্রযুক্ত বালক হ্যাঁ আর হবে না এই কথা বলে লিন আকাশে অদৃশ্য হয়ে গেল পরের দিনেসা যখন হ্যাঁ পাল পাশের তৃণভূমিতে চড়াতে নিয়ে গেছে সে ঘোড়া ঘোড়ে শব্দ শুনতে পেল পেছন ফিরে সে অবাক হয়ে দেখে রাজা কয়েকজন সৈন্য নিয়ে তার দিকেই আসছে। রাজা ল্যাপটিজা কে দেখেই প্রেমে পড়ে গেল ও তুমি কি তোমার নাম কি আমার নাম হলো ল্যাপটিজা ব্যাস আর কি রাজা ঘোড়া থেকে নেমে অনেকক্ষণ ল্যাপটিজার সঙ্গে গল্প করলো রাজা এই সুন্দরী মেষপালিকাকে ভালোবেসে ফেলল আর বিয়ে প্রস্তাব দিল। দিলাকে রেখে মুগ্ধ সেও রাজি হয়ে গেল কিন্তু ব্যাপারটা সহজ ছিল না রাজার একজন দ্রুত সভা ছিল যার নাম মেউরিক মেউরিকের নিজের মেয়েকে রানী করার ইচ্ছে ছিল রাজা তারই অভিসন্দির কথা না জেনে তাকে খুব বিশ্বাস করত কিন্তু এটা কি করে সম্ভব এই প্রাসাদের একটা ঐতিহ্য আছে সেটা অগ্রাহ্য করা যায় না মেয়েটি আসলে মেষপালিকা সে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে তাকে বিনিময়ে মূল্যবান কিছু একটা দিতে হবে আপনাকে একমাত্র তাহলেই সমগতির সঙ্গে আপনার বিবাহ হবে কিন্তু ও তো একজন মেষপালকের কন্যা তাই তার কাছ থেকে মূল্যবান কিছু পাওয়ার আশা আমি করি না দেখুন তো আপনাকে আমি বানাইনি আর রাজা হিসেবে সেটা আপনার লঙ্ঘন করা উচিত নয় কিন্তু আমি কিছু বলতে চাই আমিও মূল্যবান কিছু দিতে পারি टुर बंदीजा ক্ষমা করবেন মহারাজ আমি রানী হই সারা রাজ্যে বেশ কয়েকদিন ধরে আনন্দ উৎসব মেতে রইল মেয়র আর কিছু ছিল না কিন্তু এক মেষ পালিকার কাছে হেরে যাওয়াটা মেনে নিতে পারছিল না কয়েক মাস কেটে গেল ছিল যতদিন হয়ে পড়ছে ষড়যন্ত্র করল আপনি চান আমরা আপনাদের রাজ্য আক্রমণ করি আমরা হেরে যাব আমি জানি কিন্তু তাতে কি আর এসে যায় আমি তোমাদের থলি সোনা দেব তো বলেছি তোমাদের বন্দি করলে আমি তোমাদের মুক্ত করে তোমাদের তার প্রজাদের উপর আক্রমণ করা হয়েছে স্ত্রীকে ছেড়ে যাবার ইচ্ছা না থাকলেও প্রজাদের রক্ষা করা তার দায়িত্ব তোমার যাওয়া উচিত আমি একদম ঠিক আছি স্বাভাবিকভাবেই? শত্রুরা বন্দী হল কিন্তু রাজা যখন রানীর কাছে ফিরে এলো। মিউরিক তাকে থামিয়ে দিল আজই কিন্তু ছমাস শেষ হয়ে যাচ্ছে রাজা মশাই সূর্য এক্ষুনি অস্ত যাবে কিন্তু এখনো নক্ষত্রযুক্ত ওই বালকের কোনো চিহ্ন নেই কথার দাম আছে এটাই সে বলেছিল তাতে কেচ্ছ যায় আসে না আমি ওকে অন্ধকুঠুরিতে বন্দি করব না হ্যাঁ আমি বুঝতে পারছি অন্ধকুঠুরিতেই গিয়ে থাকবো রাজ্যে সবাই অবাক এই ধরনের ঘটনায় স্তব্ধ হয়ে গেল সবাই শুধু মিউরিক ছাড়া সেই রাতে সে চুপি চুপি প্রাসাদ থেকে বেরিয়ে সমুদ্রের দিকে গেল সত্যি হয়েছিল আগের দিন রাতেই তারারা রানীকে যমজ পুত্র উপহার দেয় মেউরিক সব দেখেছিল ল্যাপডিজা তা ছেলেদের পাশে শুয়ে রেখে ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখে তারা নেই এই দুই শিশুকে অনেক দূরে পাঠিয়ে দিতে চেয়েছিল এখন আমার কন্যা রানী হবে আর আমি অর্ধেক পৃথিবীর ওপর রাজত্ব করব। এক মেষপালিকা আর তারা বলা দুই ছেলেকে আমার পরিকল্পনা নষ্ট করতে দেব না বেশ কয় ঘন্টা সমুদ্রে ভেসে চলার পর সেই নৌকা ঝড়ে মুখে পড়ল প্রচন্ড উত্তাল ঢেউ প্রচন্ড জোরে নৌকায় আছে লাগলো বাচ্চা দুটো তারপর বিরাট এক ঢেউ এসে নৌকাটাকে উত্তাল সমুদ্রের ভেতরে ঠেলে দিল কিন্তু ডোবার বদলে তারা যুক্ত সেই দুই শিশু ছোট্ট দুই মাছে পরিণত হলো নৌকা থেকে জলে লাফিয়ে পড়ে আনন্দে নিয়ে প্রজাদের কত আশা কত স্বপ্ন তাদের কথাও তো আপনাকে ভাবতে হবে আপনি আবার বিবাহ করুন মহারাজ আমি আর কোনো দিন বিবাহ করব না দেখুন শুধুমাত্র আপনার প্রজাদের জন্য মহারাজ ওরা আপনাকে তো মিথ্যে বলেনি তাদের কেন কোনো রানী থাকবে না বলুন আমি ও সব জানি না যদি অনুমতি দেন মহারাজ আপনি আমার কন্যাকে বিবাহ করুন না ও সব কিছু জানে আর ও আপনার কষ্টটাও বুঝতে পারবে যা ইচ্ছে হয় করুন মুরিক আমি কিচ্ছু জানি না एक मुहूर्त समय नष्ट मे सब व्यवस्था सर उपहार ना, ना दाड़ मेरो ना मैं कथा ना कि হে আমরা কোনো না তাহলে বড় আমরা তার ভেতরে সাতার কাটার পর আমাদের ঘাসের ওপর রেখে শুকোতে দেবে হ্যাঁ জেলেরা তাদের কথা মতো কাজ করলো শত হলেও কথা বলা মাছ তারা সাতার কাটার পরে পুরো শুকিয়ে যাবার পর মাছ দুটো তারা তোমরা কারা আমরা হলাম রাজপুত্র আমরা তোমাদের রাজা আর রানী ল্যাপটিজার পুত্র ও আমরা জানতাম রানিমা কখনো মিথ্যে বলবেন না শোনো বিয়ে হবার আগেই কিন্তু আমাদের প্রাসে পৌঁছতে হবে তোমরা মাথা ঢেকে নাও। ওই তারা যেন কেউ না দেখতে পায়। আমরা তোমাদের প্রাসাদে নিয়ে যাচ্ছি প্রাসাদি তখন খুব ভিড় সবাই বিয়ের জন্য অপেক্ষা করছে কিন্তু প্রাসাদ বা রাজা কেউই খুশি নয় সবাই শান্ত হও महाराज के विवाह दि सतान पिता अपन ऐसे नक्षत्रुक्त दुई, दुई बालक संभव महाराज मानी बंदी करोत्र রাজা তক্ষণে ল্যাপটিজাকে অন্ধকুটুরি থেকে মুক্ত করে আনতে লোক পাঠালো। মা ছেলেদের বুকে টেনে নিল লিন, সেই তারা ঠিক বলেছিল বালক দুটির জন্ম হয় শুভ থেকে আর শুভ সব সময় অশুভকে হারিয়ে দেয় রাজা ও রানী ল্যাপটিজার নক্ষত্র ঘচিত দুই রাজপুত্র বহু বছর রাজত্ব করে সমাপ্ত